আসসালামাইকুম আকুল ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে যা থাকছে হম সেটা হলো যে খাইবারের ইহুদিরা যখন আপনার ইচ্ছা করেছে যে তাদের এলাকা থেকে বের হয়ে যাবে তখন তারা এবং তারা ইচ্ছা পোষণ করেছে চলে যাবে কিন্তু হঠাৎ করে তারা রসুলের কাছে একটা প্রস্তাব দিয়ে বসে হ্যাঁ চালাক মানুষ এই জন্য যে রসুল যেন খাইবার এলাকার মধ্যে তাদেরকে কর্মচারী হিসেবে নিয়োগ দেয় যে তারা তাদের এই যে খেজুরের বাগান সেগুলোতে চাষ করবে এবং রসুল আকরামসলামকে বছরের যত উৎপাদন হয় এবং সাহবাদের কাছে কোনো কাজের লোক ছিল না যারা এই আপনার খেজুরের বাগানকে রক্ষণাবেক্ষণ করবে আর খাইবারের যে এলাকা এটা কিন্তু অনেক বড় এলাকা এবং পুরো এলাকাটাই হচ্ছে আপনার খেজুরের বাগান এই বড় এলাকায় নিয়ন্ত্রণ করা এটা কিন্তু হইতে শুরু করে কারণ এই যুদ্ধে যারা গ্রহণ করেছেন প্রত্যেকে এখানে ভাগ পেয়েছেন এই কারণে আবদুল্লাহ আপনি আমার বলেন মাসে পেয়ে না হাত খাই পারিস হাদিস তিনি বলেছেন खाइर जुद्ध हार आग पर्त पेट भर कि पाई खैर जुद्ध पेट भरि खुज पाई कार खेज पाई बुखारी रमी हजरत आशा बर्नाल्लेख करेंटाफुदी हाथ खाई बार कुलना जो खाइारे युद्ध विजय लाभ तक हजरत आशा पेटभरी खेजूर खेते আমরা যে খেজুরের বিশাল বাগান মিলা গেছে এটা হচ্ছে সেখানে বিশাল খেজুরের বাগান এই কারণে এই আশা পোষণ করা কোনো অহেতুক কিছু না এটা বাস্তবমুখী হম রসুল আকরম সাল্লাহ আল ইসলামের কাছে যখন তিনি খাই ছিলেন। তখন কিন্তু ইথুপিয়ার কিছু মহাজের যারা হিজরত করে গেছেন তাদের নেতৃত্বে ছিল জাফরের কাছে আমরা দেখতে পাই যে রসুল বলেন যে কোনটা নিয়ে আমি খুশি হবো আমি টের পাচ্ছি না যে খাইবারের যে বিজয় আমরা অর্জন করেছি সেটা নিয়ে খুশি জাপারা দিল্লা তু যে চলে এসেছেন তার সাথীদেরকে নিয়ে সেটা নিয়ে খুশি হবো রসুল এদেরকে নিয়ে খুশি হলেন এবং লোকেরা উপস্থিত হয় তাদের মধ্যে আবু মুসা আসারি রিয়ানহ এবং আসারিদের আসার আগে একদিন আগে কিন্তু রসুল আকমাম বলেছিলেন হ্যাঁ একটা ভবিষ্যৎবাণী করেছেন বললেন ইসলাম তিনি বলেছেন যে তোমাদের কাছে রসুল আকরম সুল্লামের কাছে খাইবারে তিনি থাকা অবস্থায় দৌস গুত্রের লোকরাও এসেছেন তাদের নেতৃত্বে ছিলেন তোফাই লেবনে আমার আদৌ রানবু হম এবং আপনার জয় দেখতে শুরু করলেন রসইল আসলাম খাইবারের পরে এবং পাশাপাশি সাফি হ তিনিও কিন্তু রসইল আকামের কাছে আপনার যাদেরকে বন্দী করা হয় তাদের মধ্যে পড়েন হম এবং এটা কিন্তু খাইবারে এলাকায় যাওয়ার হ্যাঁ আপনার আগেই ঘটে হম খাইবার এলাকায় যাওয়ার আগে। হম আপনার বিশেষ করে তারা যখন আপনার আত্মসমর্পণ করে এবং সন্ধিতে আবদ্ধ হয় তখনই কিন্তু সফিয়া বিন আপনার বন্দীদের মধ্যে আটকা পড়ে তখন রসুল আকরম তার উপর ইসলাম কি উপস্থাপন করেছেন এবং সে মুসলমান হয়ে যায় যখন সে মুসলমান হয়ে যায় রসুল আকরম সুল্লাম তাকে স্বাধীন করে দেন এবং রসুল আকরমসুসলাম তাকে বিয়ে করেন এবং তার যে আপনার মোহর সেটাকে ঠিক করেছেন তাকে স্বাধীন করে দেওয়া এবং তিনি ছিলেন তখন তিনি আপনার স্ত্রীদের মধ্যে সামিল হয়ে গেলেন আমাদের মা হিসেবে তিনি হ্যাঁ অবস্থান করা শুরু করলেন রসুলের ঘরে যখন রসুল আকরম সালাম খাইবারের ব্যাপারটা শেষ করে ফেললেন তখন তার কাছে জাইনাব বেন তেল এই জায়না আসে রসুলের কাছে উপস্থিত হয় হম য রসুল আকরম তার সাথীদেরকে বললেন এবং বিশেষ করে যখন তারা খাইতে শুরু করলো কারণ বোনা আপনার চলে আসছে ছাগল তখন সবাই খাইতে শুরু করলো হঠাৎ করে রসুল আকরম সাম বললেন কি এরকম আর খাওয়া লাগবে না কিন্তু মৃত্যু বরণ করেন রসুল আকরম সাম জৈন কে উদ্দেশ্য করে বললেন মা খানু আমার উপর তোমাকে জয়ী হতে দিলেন না কারণ এই ইহুদি মহিলা ষড়যন্ত্র ছিল যে ছাগলের মাধ্যমে হত্যা করেন বিশনে বার হত্যার বিনিময়ে কারণ বিশ আপনার প্রয়োগ করার কারণে বিশিপনে বার বিনিময়ে আরু রাত মৃত্যুবরণ করেন এই কারণে কেশা সুযোগ তাকে এর পরিবর্তে হত্যা করা হয় ইহুদি খাইবারের যে ইহুদিরা এরা খাই অবস্থান করা শুরু করে কারণ তারা আপনার চাষবাসের কাজে তারা লেগে যায় হম কিসের বিনিময়ে যে তার আপনার অর্ধেক তারা পাবে তারা আপনার খাইবারের মধ্যে অবস্থান করে চাষবাসে লেগে যায় উমর রিল আলাপ পর্যন্ত এটা চলতে থাকে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত উমর দিলাত খেলাপথ না আসেন ততদিন পর্যন্ত এরা সুযোগটা পেয়ে যায় যে হত্যাকারীকে সফরদ করে আমাদের কাছে কিন্তু তারা হত্যাকারীকে সফরদ করেনি তখন হজরত তোমর রদি আলাহানু তাদেরকে সেই আর উদিক থেকে বের করে দেয় হ্যাঁ সিরিয়ার দিকে হ্যাঁ এবং আর উপদ্বীপকে পরিচ্ছন্ন করে চমৎকার একটি শব্দ বললেন রসুল উহুদ পাহাড়ি উদ্দেশ্য করে যেটা বোকারি মুসলিমের হাদিস রসুল বললেন হা দাচে বলুন ই হেটবু নাম যে এই পাহাড়টা সে আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি তাইলে এই পাহাড় গিয়ে রসেছেন আমাদের খুব ভালোবাসতাম ইনশাল এরপর আমরা এখানেই শেষ করছি আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন ইনশাআল্লাহ সেখানে বাকি কথা হবে ওসল্লাহ নবীন আহমদ আল্লাহ আলহি ওজমাইন